لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعود بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا হিল ষ্দনীবন اللهم صل على محمد وعلى কমা آل اللهم بارك على ইম ইন্দ أما بعد فأعند بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم জুল্লা কি অংতুবিল্লা বিষয় চলছিল শেষ করে দিব প্রসঙ্গ কোরবানির প্রসঙ্গটা রেখে দিব ইনশা আল্লাহ সময়ে সময়ে কোরবানির প্রসঙ্গ আলোচনা হবে আলোচনার নিয়োগ করেছি সেটা হচ্ছে নিয়ে আল্লাহর রুকমে বাইতুল্লাহ যে ধ্বংসাবশেষ কিছু নিদর্শন ছিল দেখায় ওই নিজ সন্তানকে নিয়ে বাইতুল্লাহ কামা শরীফ পুনর্নির্মাণ করেন যা হাজর নুহ আলহিৎসালামের বন্যার সময় ধ্বংস হয়ে গিয়েছিল নির্মাণ করার পর আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন আজকে এই দোয়া প্রসঙ্গে একটু আলোচনা তারপর এই প্রসঙ্গ রমাজান চলে আসছে আলোচনা শুরু হবে রমাজানের আলোচনা শুরু হবে দোয়াটাকে কোরআনের একটা আয়াত হিসেবে নাজির করেছেন দোয়াটাই খালিল দোয়া করেছেন আল্লাহর কাছে तो आबाद, तो आबाद कर मानुषर मध्य थम एक रसुल पाठ আল্লা কাছে প্রকৃত নবীওয়ালা কাজ আজকে প্রত্যেকেই প্রত্যেকের কাজকে মনে করি এটাই নবীওয়ালা কাজ এটাই দিনের কাজ বহু শাখা ও প্রশাখায় যে সমস্ত কাজগুলো আছে ওগুলাই মূল কাজ বলে বলে আমরা এটাই নবী কাজ এটাই মূল কেউ জিহাদের আছেন, তিনি মনে করতেছেন এটাই মূল ইমানের জিম্মাদি কেউ রাজনৈতিক ময়দানে আছেন তিনি মনে করছেন এটাই ইমানের মূল জিম্মাদারি কেউ খানকায় বসে বসে তসরুফের লাইনে মেহনত করতেছেন তিনি মনে করতেছেন এটাই বুঝি মূল জিম্মাদারী কেউ তাবলিগে যাচ্ছেন তিনি মনে করতেছেন এটাই একমাত্র দিনের কাজ আবার কেউ মাদ্রাসায় নিয়ে আছেন তারা মনে করতেছেন এটাই একমাত্র দিনের কাজ প্রত্যেকে নিজের কাজকে একমাত্র দিনের কাজ মনে করতেছে এই শুধু রশ্মি আর ও পার্থক্যটা এখানে রশ্মির জায়গায় ও বসায় দিলে সব জ্ঞানজামিটে যায় আমার তাই দিনের কাজ না বইলা ওই রশির জায়গায় যদি ওটা লাগাইয়া দেই আমার টাও দিনের কাজ তাইলে কিন্তু আর কোন জ্ঞানজ থাকে না যত ঝামেলার মূলে ওই রশি ও প্রত্যেকেই ও এর জায়গায় রশ্মি লাগাইয়া দি যে আমার টাই দিনের কাজ এই আমার টাইয়ের জায়গায় যদি খালি একটু বলা যায় আমার টাও দিনের কাজ তাইলে কিন্তু আর কোন সমস্যা হয় না যত সমস্যার মূলে এই ও আর রশি একটু দিক সেদিক হয়ে যায় এটার জন্য উদারতা লাগে দিলটা বড় হইতে হয় সংকীর্ণ মনে হইলে এই রশ্মি রশি থেকে দেয় ও আর হয় না খালিফ ইবাহিম আলী করেছেন সত্যিকার অর্থে ওইটাই হচ্ছে একজন নবীর মূল জিম্মাদারি অন্য যেগুলো আছে ওগুলো নবী করেছেন এগুলো সবসময়ের জিম্মাদারি জিম্মদারি না সব সময়ের জিম্মদারি এই চারটা কাজ प्रस्ताव कर खसड़ा प्रस्ताव कर इब्राहिम आल नबी वाला क्या की चार नबीवाल खसड़ा तैर कर इब्राहिम आल्सला ওই খসড়া প্রস্তাবের মধ্যে আমিন বলে সুপারিশ করেছেন ইসমাহাটা কিন্তু প্রত্যেকের কাজকে শ্রদ্ধা করতে শিখি তাহলে বহু ঝামেলা কমে যাবে ইনশাআল্লাহ খালিলা আলহিমসেন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 আল্লাহ এমন একজন রসুল পাঠান করে আবাদ করবেন ঢেউ দোয়া কবুল করেছেন নজার একটা গল্প শোনাই আপনাদেরকে একজন বড় মুফাসির ছিলেন আব্দুল রহমতুল্লাহ আলহ পুরান ঢাকায় থাকতেন হাফিজুর রহমতুল্লাহ আলহ সহ ছিলেন আল্লামা আজিজুল হক রহমতুলেন এক সময় তো হাক আদর্শ ছিলেন বয়ান করতেন বড় চমৎকার উচাল কালো মানুষটা কথা বলতেন খুব সহজ সরল ভাবে সোনার তিনি থাকতেন এই পুরান টানে গোর যে মাজার আছে ওইটার কাছে বাসা ছিলেন হজরত বড় চমৎকার এই প্রসঙ্গটা এত চমৎকার আলেম মিলে ইন্ডিয়ার সফরে গেছি তো সকালবেলা আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে শুকনা গরম খিচুড়ি শুকনা গরম খিচুড়ি তারা যেভাবে খায় বড় প্লেটের মধ্যে একসাথে বসছি মাঝখানে ঘি দেওয়া হয়েছে ঘি মাঝখানে তো গরমের তা ওই ঘি নিয়ে খিচুড়ি খাবে খিচুড়ি ওই ঘি তো খিচুড়ির পুরা মাঝখানে তো মাওানা সাহেবরা দিকে বসছেন মজাক নাজায়েজ না হালাল মজাক নবী করেছেন আপোষের সাথে হালাল মজাক নবীও করেছেন তো শুধুই হাসানোর জন্যে কাউকে এরকম মজাক না করা এটাই মধ্যে তো ইসলামকে আল্লাহ গোটা দুনিয়ার মাঝখানে পাঠাইছেন জিরো মক্কা হচ্ছে গোটা দুনিয়ার জিরো তো ওই ঘি কে বানাইছে ইসলাম মাঝখানে আসে যে ইসলাম সর্বপ্রথম মক্কা থেকে সাগর হাফসা আজকের দুনিয়ার মানচিত্রের ইথোপিয়া ইউরোপ্রিয়া যে অঞ্চলটা এটাই হচ্ছে ওই সময়কার হাফসা মুসলমানরা সর্বপ্রথম ওই হাফসার দিকে হিজরত করেছে তো পশ্চিম দিকে যে মারণা সাহেব বসছেন করে ওই ঘির মধ্যে আঙ্গুল ঢুকা নিজের দিকে পূর্ব দিকে মারানা সাহেব দেখলেন অবস্থা তো খারাপ আব্দুল গাফার সাহেব বড়না করতেছেন এই বিষয়টা বুঝানোর জন্য। তো বলে পূর্ব দিকে যে মারণা সাহেব বসাচ্ছিলেন ইনি দেখছেন ঘি তো সব হাফসায় চলে যেতেছে আমি দেখলাম যে অবস্থা তো খারাপ ঘি তো হাফসা আর মদিনাওয়ালারা সব খায় থাকবে বলে আমি হাতাগুলারে সুন্দর করে গুটেয়া ওই ঘিটারে পুরো খিচিড়ির মধ্যে মাখলাম এরপরে বললাম ইসলাম এরপর গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে থাকে নাই আল্লাহ তালা কুদরতে এটা আস্তে আস্তে গোটা দুনিয়ায় ছড়ায় আছে জিম্মাদারি চর্চা জিম্মাদারি সবাইকে বলি এই বিষয়টা একটু বেশি মনোযোগী হওয়া দরকার এই বিষয়গুলো না বুঝার কারণে মনে করতে আমি আর আপনি নির্ধারণ করার কে এটা তো নির্ধারণ করবেন দিন যার তিনি শরীয় পাঠিয়েছেন নির্ধারণ করবেন তিনি দিনের মূল কাজ কোনগুলা তো হলিয় ইব্রাহিম আলী সাল্লা একজন নবীর জন্যে কি পাশে তাদের মধ্য থেকে একজন এমন রসুল পাঠান সুরা বকার আয়াত একশো দেখে নিবেন তার আল্লাহ এমন একজন রসুল পাঠান যিনি এই জিম্মাদারিগুলো আদায় করবেন কি কি এক নাম্বার নম্বর আপনার শোনাবে এটা হচ্ছে একজন নবীর মৌলিক জিম্মাদারি বুঝেন কথাটা এটা এই শব্দের মধ্যে এই বাক্যটার মধ্যে এই কথাটা বোঝা যায় না যে নবী মানুষকে তিলাওয়াত করে শোনাবেন অর্থ সহ এটা বোঝা যায় না চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে না বুঝে পড়লে কোনো সব হয় না এই একটা বক্তব্য বাজারে ছাড়ার চেষ্টা চলছে আধুনিক আধুনিক আ? মাওলানা তো এখন লাগাইয়া তিনিও মাওলানা আমরা এটার নাম দিছি হঠাৎ মাওলানা এখন এই হঠাৎ মাওলানা আর এই মিস্টার মাওলানা দের উৎপাতে যারা হজরত মাওলানা তারা বড় কষ্টে আছে কি করব আপনাদেরকে কি বলবো এই হঠাৎ এর যে লিডার ছিল বাইজিক খান পন্নি সিগারেট খায় আর ফতুয়া দেয় বয়া বোয়া তার ওই ভিডিও আছে এখনো আছে ইউটিউবে সিগারেট খাচ্ছে আর ফতুয়া দিচ্ছে হাতুর উপরে কাপড় উঠাইয়া বসে বসে ট খাচ্ছে বলে চোদ্দশো বছর বহুত খাইছ চোদ্দশো বছর বলে বহুত খাইছি আমরা এখন সময় আসছে হিজবুতের পেছনে ছুটি মানুষ নতুন এক বিপ্লবের সূচনা হবে বক্তব্য দিচ্ছে মেয়েদেরকে সামনে বসাইয়া কিছু লোক ভাড়া জায়গায় বসাইয়া গ্রামে যায় যে একটা দিনের প্রোগ্রাম হবে আসে না তারা আসে বক্তব্য দেয় ওই নানান জায়গায় ছড়ায় ছিটায়া থাকা তার দালাল গুলা জোর জোরে আওয়াজ ঠিক ঠিক ওগুলা ভিডিও প্রচার করে যে সারা দেশে হিন্দুত্বীদের প্রোগ্রাম চলতেছে আমরা তো প্রশাসনিক কর্মকর্তা যারা এখানে আছেন রাজনৈতিক নেতৃত্ব যারা আছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট একটা বড় ধরনের এবং ঝামেলা শুরু হওয়ার এটাকে দমন করেন দমন করেন আল্লাহ তারা আমরা দিন নিয়ে শান্তিতে বসবাস করতে চাই সাম্প্রদায়িক সম্প্রীতির এদেশে সবাই যার যার ধর্ম যার যার মতো করে পালন করছে কোনো বাধা নাই হাট মাদ্রাসার সাথে বিশাল এক মন্দির এক ডাল প্রায় লাগালাগে আজ পর্যন্ত ইতিহাসে একদিন এমন হয় নাই যে এই মাদ্রাসা মাদ্রাসাওয়ালাদের সাথে ওই মন্দিরওয়ালাদের একটা কথা কাটাকাটি হয়েছে যার যার কাজ শেষ করতেছে লাগছে সাথে হিন্দুদের সাথে লাগে নাই কারণ মুসলমান সে সাম্প্রদায়িক না সাম্প্রদায়িক বলতে আমরা কি বুঝি আমারটা আমি মানব এর মধ্যে কোনো আপোষ নাই হ্যাঁ আমি ওই সাম্প্রদায়িক আমার দিনের ক্ষেত্রে আমি কোনো আপোষ করব না কিন্তু সাম্প্রদায়িক দলতে যেটা বুঝি সেটা হচ্ছে করতেছে। এটা তো একজন মানুষ হিসাবে আফসোস আমার থাকবে নবীর হোম্ম নবীর ওই দাওয়াতে সে সারা দেয় নাই আফসুস তো থাকবে কিন্তু আমার সাথে তাদের কোনো বাধা নাই বিপত্তি নাই কোনো ঝগড়া ঝামেলা নাই চলছে এভাবে এই ধর্মীয় এই উস্কানি যারা দেয় তাদের বিরুদ্ধে আশা করি বাংলাদেশের মূল জনগোষ্ঠীর বিরুদ্ধে এই রকম এইরকম বক্তব্য দিবে কতদিন সহ্য করা যায় হ্যাঁ উঁচু সমস্ত কে নিয়ে যা ইচ্ছা তাই বকাবকি করবে কতদিন সহ্য করা যায় আমরা সহ্য করলাম ছেলে মেলে ইয়াং বয়স যারা যাদের ওস্তককে গালি দিচ্ছে শিক্ষক গালি দিলে ছাত্রদের করি যায় লাগে এটা আমাদের রোহানি সম্পর্ক আমাদের রুহানি সম্পর্ক আমাদের রুহানি সম্পর্কটা কত উঁচু এটা আপনাদেরকে আমাদের কাজেই আমাদেরকে গালি দিলে আমাদের উস্তাদ কে গালি দিলে আমাদের অনুষ্ঠান লাগবে এটাই স্বাভাবিক এটা কোন জায়গায় চলে যায় কোন পর্যায়ে চলে যায় আমরা জানি না কে আটকাবে আগুন শুরুতেই আগম নিবারণ চেষ্টা করে মানুষকে শোনাবে অনুবাদ তরজমা ব্যাখ্যা বিশ্লেষণের কোনো কথা এখানে নাই শুধু কোরআন তেলাবাদ এটাও একটা বড় স্বভাবের কাজ অর্থ না বুঝে অর্থ বোঝা উন্নতের জন্য বড় জরুরি এটাকে আমরা অস্বীকার করছি না অবহেলা করছি না আপনাকে আল্লাহ একটা চিঠি পাঠিয়েছেন এটা রসুল হচ্ছেন ওই পত্রবাহক রসুল মানি হচ্ছে পত্রবাহক আল্লাহ রসুল ওই পত্রবাহক চিঠি নিয়ে আসছেন আমাদের কাছে এখন আমার মাহুদের চিঠি আমি পড়লাম বুঝলাম না এটা তো অবশ্যই আমার আমার জন্য এটা একটা নেগেটিভ পয়েন্ট আমি এটা স্বীকার করি কিন্তু আমার আমার মাহ কথাগুলো এত দামি যেগুলো না বুঝে পড়লেও সব হয় এত দামি এত দামি যে না বুঝে পড়লেও সব হয় দলিল প্রমাণ ছাড়া কোনো কথা নাই। কোনটা ছোট্ট প্রমাণ দিই এই মজলিস তো প্রমাণ দেওয়ার মজলিস না সহজভাবে আপনাদেরকে কথা বোঝানোর মজলিস এটা তাও ছোট্ট একটা প্রমাণ দিই আপনার দিল পরিষ্কারের জন্য যেন আপনার মধ্যেও ওই ঝামেলাটা না থাকে আল্লাহর নবী বলেছেন সালি সাল্লাম যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পর্বে একটা অক্ষর আল্লাহ নবী সালাম বলেন আল্লাহর নবী বলছেন আমি বলি না আলিফ লামলে এটা আমি বলি না বরং আমি বলি আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এবার আপনারা বলেন তো কয় অক্ষর হইল তিন অক্ষর তা আলিফ পড়লে নবীর বক্তব্য অনুযায়ী আলিফ পড়লে কয় নাকি লাম পড়লে মিম পড়লে মার্শাল তো আলিফ লাম মিম আপনারা কি বুঝছেন কয় নেকি কি হয় মার্শাল এটা সহজ বুঝ এখানে কোন আল্লাহ নবীর হাদিস থেকে বুঝলাম যে আলিফ লাম মিম পড়লে তিরিশ নেকি হয় সবাই বুঝলাম হাদিস একদম ক্লিয়ার এটা অস্পষ্ট না হাদিস যে ব্যাখ্যার দরকার লাগবে বিষয়টা এমন না ক্লিয়ার হয়। তো বুঝা গেল আপনাদের বক্তব্য অনুযায়ী যারা বলেন অর্থ না বুঝে পড়লে হয় না তো বুঝা গেল আলিফলাম মিমের যেহেতু ত্রিশ আছে নেকি আছে নিশ্চয়ই আলিফলাম মিমের একটা অর্থ আছে না রে সাথেকে আসলো নিশ্চয়ই অর্থ আছে তা আপনারা অর্থটা বলেন তো দেখি অর্থটা বলেন আরে আপনি কি বলবেন দুনিয়ার সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ করেছি আমি জানি না তিনি শুরুতেই লেখেছেন আলিফুলের অর্থ আমি জানি না আল্লাহ ভালো জানে সব মুভাস্তিরের একই কথা শুধু আলিফুল এই এইরকম যত হৌফ আছে এগুলাকে বলে আমাদের পরিভাষায় হরুফা আথ কোরআ শুরু যে শব্দগুলো আছে আলিফলামত আছে সবগুলাকে বলা হয় হরুফে মকত্তা আথ এগুলোর ব্যাপারে সর্বসম্মত উন্নতের সিদ্ধান্ত হচ্ছে এগুলোর অর্থ আল্লাহ জানেন কি অর্থ আল্লাহ জানেন আমরা জানি না महतार जेहेन पढ़ले सब अर्थ ना बुझे जिम्मेदारी सर्वप्रथम जरूरी हम कुरान शुद्ध करते आरआन शुद्ध करतेजन के शुद्ध कर तेलावा शुना কারণ আল্লাহ করা আল্লাহর কালাম শুদ্ধ করা যে দাবি করবে আমি নবীওয়ালা কাজ করি আপনাকে প্রথম পরীক্ষা দিতে হবে আপনি কোরআন শরীফ শুদ্ধ করা শোনাইতে পারবেন শোনা আপনি একটু মেহনত করতেছেন দিনের নিজেকে নবীওয়ালা কাজ করতেছেন বলে দাবি করেন আপনি তো প্রথম ক্লাসিফে দেখা দেখা যাবে যাবে বছর দরবারে ঘুরে। হাসি অনেক গল্প আছে আমার ভাণ্ডারে আমিগুলো এগুলো বলবো না মসজিদের মধ্যে এই বাবার দরবারে যাচ্ছে বিশ বিশ বছর পঁচিশ বছর ৩০ বছর কিন্তু কোরআন শরীফ শুইন আমি হাসতে হাসতে শেষ আমি বলি আপনি তেল আর করেন নাল্লার গজব নাজির হবে বাবার কাছে বিশ বছর গেলেন কি কাম করছেন আপনি বাবা আপনাকে দেখি নাই বাবাকে জিন্দিতে দেখি নাই আপনার বাবা এমন কি বড় মানুষ হয়ে গেল যে সাহবায় হাটু লাগাইয়া বসছেন সাহবায়ে কর্লাহ নবীর সাথে হাঁটু লাগায় লাগাইয়া বসছেন বহু সাহাবি এইরকম রেবায়ত করছেন যে আমি যখন এই কথাটা শুনি আমার হাঁটুআ নবীর হাটু লাগান সাহাবায়ামের সাথে আল্লাহর নবী মিলেমিশে বসে যেতেন কারণ নবীকে আলাদা করে চেনার কোন উপায় নাই এইভাবেই মিলেমিশে থাকতেন সাহাবাহরামের সাথে এটা তো নবীর আখলাফ নবীর চরিত্র তো আমি আমার পীর কি হয়ে গেছি যে থেকে আলাদা করে রাখতে হবে মরিদদের সাথে সাক্ষাৎ নাই রসি দিয়া মরিদ করাইতে হয় পুরুষ মানুষ তোমার রশি দিয়ে মরিত করতে হবে তো তুমি মেয়ে না তোমার পিস মেয়ে কোনটা একটা তো হবে আজিব আজিব তামাশা আর খেলা আমরা দিনের নামে এগুলা বলবেন তো আপনি খারাপ শোনো খালি কবরে আজাব নিয়ে আলোচনা করব কবরের আজাবটা পরে দুনিয়ায় কি কান করলে কবরের আজাব হবে আগে ওঠে শোনো আগেরটা আগে পরেরটা পরে ক্লাস ওয়ান না বইলে টুয়ে ভর্তি হইতে চাও এটা পূর্ণ বাস কবর তো পড়ে আগেও না দুনিয়া কি কি আক্রান করলে তোমাদের কবরে আজাব হবে ওইটা তো পড়ে আগে আমাকে বলতে হবে এই এই কাজ করলে এরপর বলতে হবে এই এই আজাব হয় এই এই কাজ করলে এই এই এই এই এই এই নিয়ামত পাওয়া যায় তো এই এই কাজগুলো করলে আজ এটা বলতে গেলে খারাপ না। এটা আমার দেশের পরিবেশ নষ্ট হয়ে যাবে আমার সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে দুনিয়ার মধ্যে আল্লাহ না সবচেয়ে বড় বিশৃঙ্খলা হচ্ছে যে বান্দা রবের জমিনে বৈশা রবের নাফরমারি করে একচে বড় বিশৃঙ্খলা আর কি হইতে পারে হ্যাঁ এই কথাগুলা আরেম না বললে তো কে বলবে অন্য কে আরেম সতর্ক না করলে কে করবে প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদেরকে সতর্ক করে এই এই কাজ এই করতেছে আপনারা সন্ত্রাস বিরুদ্ধে কত অভিযান আলমগা প্রত্যেকটা বয়ানে বয়ানে বরং আপনি কানুন করে একজন সন্ত্রাসীকে ফিরাইছেন কয়টা নজির আছে অথচ দাওয়া দাবলীগের মেহনত্যা যায়া দেখেন কত সন্ত্রাসী মুসলমান হয়েছে যায়া দেখেন रक्षा बाहर दिए अपराध दमन है सिसटेमराध दमान তার আত্মার মধ্যে তাকুয়া ঢুকায় দেওয়া আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে না থাকে সারা জিন্দিগি তার বিরুদ্ধে কানুন করা যাবে তাকে অপরাধ মুক্ত করা যাবে না আল্লাহর ভয় তাকুয়াই মানুষকে অপরাধ থেকে দমন করে একজন চোর ডাকাত সেও রোজা রাখে বাসায় বাড়িতে কেউ নেই দরজা পিপাসা কি প্রচন্ড গরম ক্ষুদা পিপাসা মিটানোর জন্যে সে গোপনে চাইলেই পানি খাইতে পারে কিন্তু সে ওই একা একা একজন ডাকাত চুরি করে চোর দূর ইতিবাস সেই লোকটাও যদি রোজা রাখে গোপনে পানি খায় না কেন দুনিয়ার কেউ তো দেখে না পানি খাইলে সমস্যা কারণ তার দিলের মধ্যে তখন তাকুয়া কাজ করতেছে যে কেউ না দেখলেও যে আল্লাহকে খুশি করার জন্য আমি রোজা রেখেছি ওই আল্লাহ তো দেখতেছে মাধ্যমে আল্লাহ বলেছেন রোজার আখ মত্তাকি হইয়া যাবা রোজার আখ মোত্তাকি হইয়া যাবা কারণ কি ওই রোজার মধ্যে ওই আল্লাহ দেখতেছেন আল্লাহ দেখতেছেন ওই প্র্যাকটিস হইতে থাকি मानु अभ्यस्त हो सब कार्य आईन दियाध दमन हंड्रेड पार्सेंट झुर होया निश्चित दायित्वी अपना परीक्षा करायादुल्ला बहु झेले बहु ऐले हाथा करते বহুছে বিশেষ করে যেখানেই যাই যুবকদের আনাগোনা এখন বেশি পরিলক্ষিত যায় মাহফিল ময়দানে মসজিদে আমি তো বলি এই এলাকাবাসীর জন্য এটা বড় সৌভাগ্যের কথা গত গতকালকেও এক জায়গায় বলেছি বাচ্চারা দুষ্টমিং করতেছে এক কোনো আমিও মজা করে করে তাদের সাথে বলতেছি আরেকবার দাব দেখলে সে তো বসছে তো বলি যে বাচ্চাদেরকে উঠাই দিয়ে না কিছু মুরব্বী উঠায় দিতে চাইছে না উঠাইয়া দেন না কোনো মসজিদে বাচ্চার আনাগোনা কোন মাহফিলে বাচ্চাদের আনাগোনা ওই এলাকার ওই মোহল্লার জন্য এটা একটা সুসংবাদ যা আমাদের পরবর্তী আরেকটা জেনারেশন দিনের জন্য পালন করবে তো আমাদের কি হবে আমাদের কবরের পাশে কারা দাঁড়াবে আমাদের জন্য রহমতের দুয়ারে কে হাত পাববে এটা বড় ভয়ঙ্কর খবর রে ভাই ওই জন্য বলি আমরা যেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ যুবকদের ঢল নামছে যুবকদের বহু যুবক নেশা করতো ভালো হয়ে গেছে রেজাল্ট বহু যুবক মা বাবার সাথে অসব্যাচরণ করতো বয়ান শুনেই যায় আমার পায়ে ধরে পড়ছে আমাদের কাছে রেফোর্ড আছে মা ফোন দিতেছেন বাবা ফোন দিতেছেন বাবারে আজকে দশ বছর থেকে কষ্টে আমার কলিজা ঝাঝরা ঝাঁজরা হয়ে গেছে কিন্তু আজকের এক দৃশ্যে আমি আমার সারা জিন্দগির কষ্ট বাবা ভুলে গেলাম আল্লাহ আপনারা লিস্ট লাগাই দিচ্ছেন অপরাধীদের লিস্ট আর আমরা ওই লিস্ট নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ মানুষগুলোর হেদায়ত দিয়ে দাও আল্লাহ মানুষগুলোর হেদায়ত দিয়ে দাও মালিক আমি আর আপনি না আমার আপনার জিম্মদারি হচ্ছে তার পেছনে মেহনত করে যাওয়া তার দিনের মধ্যে মেহনত করে যাওয়া অঙ্গগুলা গুলো আপনি অঙ্গরে শাস্তি দিতেছেন দিচ্ছেন এটা একটা সিস্টেম অস্বীকার করছি না জরুরত আছে কিন্তু ওই অঙ্গগুলাকে নিয়ন্ত্রণ করে যেই কল্প ওলামায় গ্রাম ওই কল্পের মধ্যে মেহনত করে তোমার হাতের নিয়ে তুমি মেহনত করতেছ তোমার দেমাগ নিয়ে তুমি মেহনত করতেছ সারা জিন্দিগি বিজ্ঞানীদের মধ্যে মনস্তাত্ত্বিকদের মধ্যে এই বিপর্ক চলছিল মানুষকে কে নিয়ন্ত্রণ করে বক্তব্য দিয়েছে দুনিয়ার বিরুদ্ধে যায়া এক মোহাম্মদ রসোর সাল আলিহাস্লাম উচ্চারণ করলেন যে না মানুষকে তার দেমাগ নিয়ন্ত্রণ করে না মানুষকে নিয়ন্ত্রণ করে তার কল্প আজকের বিজ্ঞান এটা স্বীকার করতে বাধ্য হচ্ছে তার নিয়ন্ত্রণ করে ওরা মানুষের ওই কলবের মধ্যে মেহনত করতে আপনাদের কাজ করতেছেন কলবের মেহনতার দ্বারা দশ বছর সাজা দিয়া ফিরাই আনতে পারেন নাই অপরাধ থেকে যেই মানুষটাকে রিমান্ডে দিয়া অপরাধ থেকে ফিরাই আনতে পারেন নাই বরং সে জেল খাইটা এখন জেল খাটা ডাকাত এখন তার নতুন নাম হয়েছে কি জেল খাটা ডাকাত তার র্যান্ড বেড়ে গেছে অন্যরা যারা এখনো জেল খাটে নাই তারা তাকে সমীহ করে বাপরেছে আল্লাহ চিল্লা চিল্লা মরিচ অমুক মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে হাম আল্লাহ একদিনে আলোচনা করব ইনশাল ওই আসাদ কাহাফ কাহাফের মধ্যে যে যুবকদের আলোচনা হয়েছে যে যুবকরা সমাজ থেকে নিজেদের আড়াল করার জন্য এক গুহার মধ্যে লুকাইছিলেন বছরকে বছর সেই গুহায় আল্লাহ তারা তাদেরকে ঘুম পর আজকেও তো এমন এক পরিবেশ কিন্তু আপনি কোন গুহায় লুকাবেন আমাদের সামনে এখন গুহা আছে তিনটা মোট চারটা এক গুহা হচ্ছে চূড়ান্ত গুহা মক্কা মকিনায় চলে যান ফেতনা থেকে বেঁচে যাবেন দাজ্জালের ফেতনায় আপনি আক্রান্ত হবেন না কোন আল্লাহের কাছে এই উন্মতের কাহাফ এই উন্মতের গুহা নিজেকে রক্ষার জন্য এই লাইনগুলো আপনার সামনে ক্লিয়ার খোলা বাইরে থেকে বেঁচে থাকতে পারবেন না বুঝতো কোন কথার থেকে কোন কথায় চলে গেলাম মাথায় ঘুরতেছে অন্য জিনিস সিরিয়াল তো আলোচনার একটা সময়ের প্রেক্ষাপটে মাথায় ঘুরতেছে কারবেলার ঘটনা শিখছে বড় কান্দায়া মানুষকে বড় সুন্দর করে বয়ান করে তো এক জায়গায় রজবের শেষ দিকে ওয়াজের দাওয়াত করছে এলাকাবাসী ধরছে হুজুর আজকে মেয়ারাজ সম্পর্কে কিছু আলোচনা করবেন কোন প্রবলেম কোন সমস্যা নাই বয়ান শুরু করছে আহা কি করুন ইতিহাস চলে গেছে কারবার আমার তো অবস্থা এখন এমন সময়ের প্রেক্ষাপটে আলোচনা শুরু করি একটা গুই মিরা জায়গা আরেক জায়গায় আমাদের কন্ঠ রোধ এটা দিয়া সমাজ শৃঙ্খলা নিরাপত্তা আসবে এটা আশা করা এটা উচিত না বরং ওলামায় আপনারা আপনারা বয়ান অপরাধ কমবে বাড়বে না ইনশাআল্লাহ ওলামায় নিজের কথা বলে না ওলামা একরাম তো ডাকপিয়ন আমি তো বলি এটা বোকারাই ডাকপিয়ন মারতে পারে ডাকপিয়ন একজনের চিঠি নিয়ে আরেকজনের কাছে নিয়ে পৌঁছাইছে তো ওই যে ব্যক্তির কাছে পৌঁছাইছে ওই ব্যক্তি চিঠি খুলাই দেখে এর মধ্যে লেখা আমি মোহল্লায় করে পায় ওই চাকাটা খুলে হলাম চিঠির মধ্যে লেখা আরকি কথার কথা আরেকটু চিঠি খুলে এই লেখা পৈরাই ছিঁড়াই ডাকি আমরা মাস বলেন তো এই লোকটা কি পাগল না সুস্থ আমি তো ডাক্তি হন মি করে মাইলা লাভ কি চিঠি যার পাললে তার সাথে মোকাবেলা কর মশা দিয়া দিয়া লাইয়া তোমার মাইলা নমরুদ্রে জেনবে আমাদেরকে ময়লা লাগকি আমরা আমাদের কথা বলি নাকি আমরা তো কোরআনের কথা বলি আমরা তো আমার রবের মালিকের কথা বলি সম্ভব হইলে হিসাবে শৈতানের চাওয়া হচ্ছে কি আয়াতিনুম আদু বু আ ইন্মায় শতান্তাদের শত্রু আত্মিদুহ আদু শত্রু বানায় রাই ক না এলে কি হবে ইন্নামায় হিসবাহ সে তার দলের লোককে দাওয়াত দেয় এটা হচ্ছে হারানো মানুষগুলোকে তার মালিকের সাথে জুড়ে দেওয়া শয়তানের টার্গেট হচ্ছে মানুষগুলাকে রব থেকে বিচ্ছিন্ন করে জাহান্নামে পাঠিয়ে দেওয়া এখন আমি কার সহযোগী হব আমি সিদ্ধান্ত নিয়ে নেই আমি যদি কন্ট্রোল করতে চাই আলেনের কথা বন্ধ করতে চাই তাইলে তো সহজ হিসাব আমি আমার মালিকের পক্ষে কাজ করছি না আমি আমার নবীর পক্ষে কাজ করছি না আমি আমার আমি শয়তানের কাজ এটা আমরা বলছি না বলছি কাজ করলে এমনটাই হয়ে যাবে এমনটা না করি এমনটা না করি অন্তত আলেন স্বাধীনভাবে কোরআনের কথাগুলা বলতে দেওয়া এটা উচিত হ্যাঁ হ্যাঁ কোরআনের কথা বলতে গিয়ে যদি কেউ সমাজ বিরোধী কোনো কথা বলে ফেলে বাজারে ইউটিউবের কল্যানে আমাদের চোখে আসে এগুলা কমেডিয়ান আমি প্রায় বলি এখন কমেডিয়ান কৃষক আজেবাজে অঙ্গভঙ্গি অঙ্গি ভঙ্গি করছে আর ডান্স দেখাচ্ছে নাচ দেখাচ্ছে আহ এগুলো আমাদের জন্য বড়ই দুঃখের আমাদের জন্য লজ্জার আমরাও মাঝে মধ্যে লজ্জায় পরে যাই কি করতেছে এসব আজিব তামাশা ওয়াজের ময়দানগুলো এখন হাসি তামাশার কারণ হয়ে গেছে ইউটিউবের কল্যাণে আর মানে কি আর ওই ইউটিউব চ্যানেল যারা চালায় যারা চালায় এরাও এমন হেডলাইন দেয় পাবলিক বোকা যারা চালাচ্ছে অধিকাংশই বোকা অধিকাংশই ওই হেডলাইন দেখে দৌড়ে যায় দেখে আসলে ঘটনা কি হাসতে হাসতে লুঙ্গি খেলে খুলে গেলে আমি দায়ী না তুমি এটা চিন্তা করে করি ওয়াস করছে যে হাসতে হাসতে লুঙ্গি ভুলে গেল হেলিকপ্টার বোকা থেমে গেলিকপ্টার কেমনি থামে তুমি বুঝো না যার বয়ান হেলিকপ্টার থেমে গেল যার বয়ানে মাননীয় প্রধানমন্ত্রী ও কেঁদে উঠলেন পাবলিক করার বাপ প্রধানমন্ত্রী কান্দাইছে ওই বয়ান তো শোনা লাগবে দুই কে দেখে ফাও খামাকা এরপরে কমেন্টে যাই কয়টা গালি দিয়া এলাকা ছাড়ে তুমি গালি দিয়েছো হ্যাঁ তো কামাই ফাঁকি দিয়া ট্রল শুরু নাটক বানিয়েছে ছোট ছোট এগুলো আবার বাজারে ছাড়তেছে এগুলো বড় হিট কি জানি বলে এগুলার এগুলো হ্যাঁ টিকটক টিকটক বানায় এগুলো দিয়ে আবার এগুলা দমন করা দরকার আমাদের সাপোর্ট থাকবে ধান্ডা দিন হইতে পারে না হ্যাঁ তাদেরকে যদি দমন করার কোনো ব্যবস্থা নিতে চায় সরকার ইনশা আল্লাহ কালামকে পাশে পাবে আমরাও চাই যারা দিনকে উপহাসের জিনিস বানায় তাচ্ছিল্যের জিনিস বানায় হাসি তামাশার মজার কমেডির জিনিস বানায় অর্থ উপার্জনের মাধ্যম বানায় তাদেরকে শুধু চাপার জোরে মানুষকে হাসাইতেছে আর মানুষ মনে করতেছে এই বড় বক্তা আশ্চর্য হবেন আপনারা যারা যে যত বেশি হাসাইতে পারতেছে এখন পোলা বলে আগে গানের অনুষ্ঠান করতাম আমাদেরকে আসে দাওয়াত হুজুর আগে গানের অনুষ্ঠান করতাম এখন নিয়োগ করছি আর গানের অনুষ্ঠান করবো না এদের সাথে আমরা কি আনতে মনে করছে এটাই বড় হুজুর আরে বে কুষ্ক থাকার বেশি টাকা লাগে বুঝি বড় হুজস হ্যাঁ তো একজন শীর্ষক গায়ক রে তো আরো বেশি টাকা লাগবে হেরে যায় আনিস না এই হুজুরে আইনা লাভ দিনের এই সুর দিয়া মানুষকে ধোকা দিয়া লাভ গানের অনুষ্ঠান কর না তো কি করবি ওয়াজ মাহবুল করবো মাসাল্লাহ হঠাৎ করে এত বড় বুজুর্গ হয়ে গেলেন কারণ কি খবর নিয়ে দেখছি গানের মজমা এখন আর জমতেছে না মানুষ টাকা পয়সা দেয় না কথা বললে টাকা পয়সা বেশি দেয় আবার হেলিকপ্টার হুজুর নিতে পারলে গানও তো করতে পারতো লাকা ল সবার কাছে যাই একই কথা কয় খরচ হয় লাখ টাকা মানুষ চিন্তা করে বক্তাদেরকে এত খরচ দিয়ে কি দরকার বক্তা গুপ্তি দিয়ে ইচ্ছা মতন গাড়ি চলে হুজুর হেলিকপ্টার দেন খেতে পায় না হেলিকপ্টার দিয়া চলে অবস্থাকে ও দিয়ে ইচ্ছা মতন ঝাড়ে কিন্তু আমরাও চাই কিন্তু হাজার বছর থেকে যেই সিস্টেমে এই দেশে দিন প্রচার হয়েছে ওই সিস্টেমে কন্ট্রোল করার নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে মনে হয় না সফলতা আসবে বাকি একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে হ্যাঁ হকানি ওলামায় দেশে বিশৃঙ্খলা বাড়বে মানুষ বেশি অপরাধ করবে অপরাধ প্রবণ হবে বেশি একটা দিনই প্রোগ্রাম চললে ধরেন এই মসজিদের মধ্যে এখন দিনই আলোচনা হচ্ছে আয় আল্লাহ ঘরির দিকে তো তাকাই নেই কোন দিকে খবর নাই আল্লাহর একটা প্রোগ্রাম চলে এই যে বসে আছেন কেউ কিচ্ছু নিতে পারেন নাই ধরে নেন আজকের বয়ান থেকে আপনি কিচ্ছুই নিতে পারেন নাই কিছুই নেন নাই আপনার জীবন পরিবর্তনের জন্য আপনি কোন কথা। একটা জিনিস তো পাইছেন যে এই এক ঘন্টা আপনি এটা কোন কথা আল্লাহ করিতে চান তুমি অবাবত কি করছো সরস আদায় করছ বাস করো না। বুজুর্গ মানুষ অবাবত করিয়া বুজুর্গ হয় না মনে রাখেন গুনা ছেড়ে মোত্তাটি হয় এগুলা বুজুর্গ বুজুর্গ হওয়ার আলামত না মনে রেখে এগুলা জাদুকীয় দেখ করার যায় বুজুর্গ হওয়ার আলামত হচ্ছে আপনার তার জীবনটা দেখেন যে তিনি গুণামুক্ত জীবন পার করতেছে কিনা তাইনি বুজুর্গ তার চেয়ে বেশি আমি রাখছি কারণটা নিশ্চয়ই আপনাদের বোঝা আবু বক্র ইসলামের যে সময়টা পাইছেন হজ ফরজ হওয়ার পর রোজা ফরজ হওয়ার পর নামাজ ফরজ হওয়ার পর যে সময়টা পাইছেন তার চেয়ে ঢের বেশি সময় আমি পাইছি তো কাজে আমি রোজা বেশি রাখছি আবু রোজা রাখার জন্য ত্রিশ বছর তো আমি ত্রিশ বছরে রোজা ভাঙছি ইচ্ছা করে আমার তো নাই তিরিশ বছরে ত্রিশটা করে রোজা রাখলে নয়শো রোজা আমি রাখছি আবু বক করে রাখছে রোজা তো আমি তো আবু বক্ক হচ্ছে রোজা বেশি রাখছি তিলাওয়াত আবু বছে মনে হয় না আমি কম করছি কারণ কি আবু বো করতো একবারে কোরআন পায় নাই আস্তে আস্তে আস্তে আস্তে পাইছি শেষ পর্যন্ত আমি তো কোরআন একবারে পাইছি তিন বছর থেকে তেলাওয়াত শুরু করছি আবু তিন বর্তমান তেলাওয়াত শুরু করেন নাই আবু বর্ত রমা জানে তারি বরণের জন্য এত তিলাওয়াত করেন নাই আমাকে করতে হয়েছে আবু বর কোরআন মুখুস্কের জন্য এতবার পড়তে হয় নাই আমাকে পড়তে হয়েছে আমার তো মনে হয় যেন আবু বেরছে তিলাওয়াত আমি বেশি করছি তো কোথায় আবুগো কর কোথায় আমি আমল বেশি করে উঠতে পারে না আবু বকরের যা ছিল সবটাই আসল আমার যা আছে আমল বেশি কোনো বিষয় না আল্লাহর কাছে আমলের বজন হচ্ছে কর্তব্য আমল গণনা হবে না আমি হায়াত আর মৌ সৃষ্টি করেছি কেন আমি দেখব তোমাদের মধ্যে কার আমল কত বেশি সুন্দর আল্লাহ এটা বলেন নাই আই হুকুম আকসারু আমালা। আমি দেখব কার আমল কত বেশি এটা বলেন নাই আল্লাহ বলেছেন আমি দেখব কার আমল কত সুন্দর দুই ঘন্টা যুবক বসে থেকে থেকে অপরাধ জীবন পার করতেছে এই কাজটা তো হচ্ছে আলহামদুলিল্লাহ এটাও কম কিসের আল্লাহ তাল আমাদেরকে দান করেন মনে করেছিলাম ইব্রাহিম আলিয়া সাল্লামের দোয়াটা আজকে কোরআনের আলোচনা শেষ করবো শেষ হইল না আচ্ছা আগামী সপ্তাহে আমাদের প্রতি মাসে ইংরেজি মাসের দ্বিতীয় বুধবার ইসলাহী যে মজলিস হয় আমাদের এই মসজিদে আলহামদুলিল্লাহ এই সপ্তাহে বুধবার হচ্ছে আমাদের সেই টাইম ইনশাআল্লাহ এই সপ্তাহে হবে ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ যথেষ্ট চলে আসবো আগের মতো দেশের শ্রেষ্ঠ আলেন্দদের মধ্যে কেউ একজন আসবেন ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন